আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিউহু বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়া জানার পরে তোমরা বিমুখ হয়ে যেও না ওল্লা কোনো কালাকল সামে আর ওই সব লোকদের মতো অবাঞ্ছিত হয়ে যেও না যারা বলেছিল সামে না আমরা তো শুনছি লা লাইসমন অথচ তারা মনোযোগ দিয়ে শোনে না আর শুনলেও শোন ভালো কথা শোনে না আল বুক এবং যারা বোবা ভালো কথা বলে না সত্য কথা বলে না এবং বাতিলের বিরুদ্ধে কোন কথা উচ্চারণ করে না আল্লাহ যারা নির্বোধ ওয়ালাউ আলম আল্লাহ খায়রান খাইরান যদি তাদের অন্তরে আল্লাহাক রব্বুল আলমিন ভালো জানতেন যে তাদের অন্তরে সততা রয়েছে তাদের অন্তর সত্যের সন্ধান করে থাকে লা আসমা আহম তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন আল্লাপাক ওয়ালাউ আসমা আহম আর যদি তাদেরকে শুনিয়ে দিতেন অথচ তাদের অন্তরে কল্যাণ নেই তারা কল্যাণের সন্ধান করে না তারা সত্যকে যাচাই বাছাই করে না লাউ আল্লাউ আহম রেজুন তাহলে তারা বিমুখ বিমুখে ফিরে যেত মহান আল্লাহ তারপরে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও তাঁর রসুলের ডাকে সাড়া দাও আল্লাহ পাকের ডাকে সাড়া দাও রসুলের ডাকে সাড়া দাও তাহলে আল্লাহ পাক যে ডেকেছেন তার বিধানে যে সব কাজের দিকে সেদিকে সাড়া দিতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেদিকে ডেকেছেন অর্থাৎ নবী সাল্লামের হাদিসে যা কিছু আছে কোরআনের সাথে সাথে তাও মানতে হবে শুধু কোরআনে করিম মানব আর হাদিস মানব না যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট হয়েছে কোরআনকে মানতে হলে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসকেও মানতে হবে হলে কোরআনের প্রতি আমল করা সম্ভবপন্ নয় এর দা যখন তিনি ডাক দেবেন তোমাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম যদি ডাক দেন তোমাদেরকে তাহলে সেই ডাকে তোমরা সাড়া দেবে লেমা ইহিকুম কারণ তোমাদেরকে এতে প্রাণ দেবেন এতে তোমাদের ইমানি প্রাণদান করবেন তোমাদেরকে সৎ জীবনযাপনের প্রাণদান করবেন ওয়াইলামু আন্নল্লাহ ইয়াহুল বাইন আলমার কালবে এবং জেনে রাখো যে আল্লাহ পাক মানুষ এবং তার হৃদয়ের মাঝে আড় হয়ে যেতে পারেন আল্লাহ ফাকরাবুল আলমিনের হাতেই মানুষের হৃদয় সুতরাং আল্লাহ ফাকরাবুল আলম ইচ্ছা করলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন নবী এ করিম সাল্লামের হাদিসে যেমন রয়েছে যে বান্দার হৃদয় বান্দার অন্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝখানে ইকাল্লেবু হাকাইফে আসা যেইভাবে আল্লাহ পাক চান সেইভাবে তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন এই জন্য নবী করিম সাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন আল্লাহ মকাল্লিব আল কুলুব সাববেদ কালবিআ হে আল্লাহ তুমি অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ পাক করো। বা সেই বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো যেই বিপদ যে শাস্তি তোমাদের মধ্যে যারা শুধু জাল মনাইকারী তাদের উপর বিশেষভাবে আসবে না তাদের ওপর এসে শুধু পতিত হবে না বরং তাতে সকলেই শামিল হয়ে যাবে আল্লাহ করছেন কাব আর জেনে রাখো আল্লাহ আলমিনালিল আর স্মরণ করু যখন তোমাদের সংখ্যা কম ছিল নবী করিম সালামকে আল্লাহ পাক বলছেন তোমাদের সংখ্যা যখন খুব কম ছিল মোস্তাজ যখন প্রথম এসেছিল তার আগে ছিল আর তোমাদের খুব ধরে নিয়ে যাবে কোনো সময় তোমাদেরকে বন্দি করে নিয়ে চলে যেতে পারে আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন ওয়া ইয়াদুম তার সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন সকল তোমরা পাকের সাথে খেয়ানত করিও না পর রাসুল রসুলের সাথে খেয়ান করিও না অর্থাৎ আমানাতেও আর তোমাদের আমানতেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না আল্লাহর সাথে খেয়ালত হচ্ছে আল্লাহর প্রতি ইমান নানি আসা এবং আল্লাহ আল্লাহাক রবুল্লা আলমেন আদেশ নিষেধ মেনে না চলা খেয়ানত হচ্ছে রাসোরমের সন্নতির অনুসারী না হওয়া বরং আল্লাহাকের পক্ষ থেকে নাজিল করা দিনের নতুন নতুন কাজের উদ্ভব ঘটানো এবং নতুন নতুন বিদাত সৃষ্টি করার সেসব বিদাতকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এ হচ্ছে রাসুলুল্লাহ সাসমার সাথে খেয়ানত করা আর আমানতের খেয়ানত হচ্ছে পরস্পর সম্পর্কের ক্ষেত্রে সে ধন সম্পদের আমানত হোক অথবা কোনো কথার আমানত হোক কোনো একটি বিষয়ের আমানত হোক এই ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না ওয়া আন্তুম তা আলামুন জেনে শুনেই আল্লাহাক বলছেন ওয়া আলমু আমু আলুকু ও আল্লাহকু ফিতনার জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ আল্লাহাক এতে পরীক্ষাই ফেলেছেন ধন সম্পদের জন্য মানুষ অনেক সময় হারাম খেতে চলে যায় এবং বৈধ দেই এই এইরকমই ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে অনেক অন্যায় কাজ করে ফেলে এই হচ্ছে বড় পরীক্ষার বিষয়ের আজিম হে মমিন সকল ইন তাক্লা তোমরা যদি আল্লাহ ভয় করো ইয়া যে তোমরা যদি আল্লাহ কয় করো সংযাপন করো তোমাদেরকে আল্লাহ ফাকর রব্বুল আলমীর ভালো মন্দের মাঝে হক বাতিলের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন। আল্লাহ আল্লাহফাক সঠিক পদ দেখাবেন যার দ্বারা তুমি হক বাতিলের মাঝে পার্থক্য করে নেবে ওয়ক আফির আনকুম সৈয়াদ তোমাদের গুনাগুলিকে মোচন করে দেবেন ওয়ক ফির্লা কুম তোমাদেরকে মার্জনা করে দেবেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিন মহা অনুগ্রহের অধিকারী মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ওয়াইজোর বেকাল কফারুল ইউসবেতুক আউয়ুলুকুক রেজুক অয়াম করুন নয়াম করুন আল্লাহ আল্লাহ খেরুল মাকেরিন স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লা যখন এই মক্কার কোরআশ কাফেররা বিভিন্ন গোত্রের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আল্লা কা এই কাফের লোকেরা লিওস বেতুক তোমাকে বন্দি করার উদ্দেশ্যে আও লুক অথবা তোমাকে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে আওকরে যুগ অথবা তোমাকে মক্কা থেকে নির্বাসিত করে দেওয়ার উদ্দেশ্যে ওয়াম করুন তারা ষড়যন্ত্র করে ওয়াম করু উল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনও কৌশল করেন ওল্লাহ খেরুল মাকেরিন আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী এত নাজুল হয়েছে এই হিজরতের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে তারা ষড়যন্ত্রকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করেছিল যে আজকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যাবে আর গিয়ে মোহাম্মদ সাইসলামের বাড়ি ঘেরাও করবে আর যখনই সে বের হবে তখন তাকে সবে মিলে একসাথে আঘাত করবে এবং মেরে দেবে যাতে করে হাসেম গোত্রু এক মোহাম্মদ সাল্লা সাল্লামের ফোনের বিনিময়ে তারা কেসাস তলব না করতে পারে কাকে হত্যা করবে কার বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং তখন তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহফাক বলছেন যে উত্তম কৌশল করে আল্লাহফাক রব্বুল আলমী তাকে বের করে দিলেন সেখান থেকে নবী কারিম সাল্লা সাল্লাম নিজ ঘর থেকে বের হলেন চোর পাহাড়ের গোহায় আশ্রয় নিলেন তিন দিনের জন্য তারপর সেখান থেকে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি पुरस्कार नहीं जो दुनिया प्रिय भाजन के उठिए नहीं सबर कर आशा राखे से ही बुखारी अष्टम खंड मनगरण হাতির সংখ্যা ছ सत्यारमिन तर जीवन समय भलो व्यवहार दाई दाई जा मानवतार देख इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানান शाहिद्ला खान मदनी, हाफिज जमन बिन मुझवर बिन मदन डी एम्जम जहांगे ममिने दायित जाना देखीदा আমার আয়াতগুলিকে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো অর্থাৎ তখন তারা বলতো কাদ সামে না আমরা শুনলাম তো লাউ নাকুলা যদি আমরা কথা আমরাও বলতে পারতাম এইরকম বাণী আমরাও রচনা করতে পারতাম এগুলি তো প্রাচীন যুগের উপকথা মাত্র কিসা কাহিনী আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন আর স্মরণ করো যখন কাফেরদের কিছু নেতারা বলেছিল আল্লাহমাইন কান হাজুয়াল হাক ইনদেক আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে সত্য হয় যা মোহাম্মদ সাল্লা ইসলাম নিয়ে এসেছে ফাহামতের আলাইনা হেজারাতামা আকাশ থেকে পাথর বর্ষণ করে দাও আউি আজাবিন আলিম অথবা আমাদের উপর কঠোর শাস্তি নিয়ে আসো আল্লা পাক বলছেন যে দেখো তোমাদের উপর যে মক্কায় আজাব আসে না একমাত্র এই জন্য যে তোমাদের মাঝে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রয়েছেন আর পাকের ব্যাপক হারে আজাব আসতে বাধা হচ্ছে নবী করিম সাল্লাহি সাল্লামের ব্যক্তিত্ব এক দ্বিতীয় হচ্ছে আর এমন জাতি যেই জাতি আল্লাহ আল্লাপাকের কাছে গণহার মার্জনা কামনা করবে যেই জাতি সংশোধন করতে থাকবে সেই জাতিও কেউ আল্লাহ পাক ধ্বংস করবেন না এই মর্মে আল্লাহ ইসাদ করেছেন অমা কান আল্লাহ আজে বাহু আনতা ফেহিম আল্লাহ পাক কখনও আজাব দেবেন না তাদেরকে যতক্ষণ পর্যন্ত হে নবী তুমি তাদের মাঝে বিদ্যমান রয়েছে। অমা কান আল্লাহমু আজে বাহুম ওহুম ইস্তা ফেরুন এবং আল্লাহফাক ওদেরকে ততক্ষণ পর্যন্ত আজাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা তবা ইস্তেফার করতে থাকবে মার্জনা কামনা করতে থাকবে তাহলে আজকের যুগে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের মাঝে নেই সুতরাং আমরা যদি আর একটি রাস্তা আমাদের জন্য আছে সেই রাস্তা অবলম্বন করি আর আল্লাহর কাছে আমরা তবা করে ফিরে আসি আমাদের ভুল ত্রুটির জন্য আমরা সংশোধন করি এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করি তাহলে আল্লাহর আজাব থেকে আল্লাহ ফাকরবুল আলমিনের পক্ষ থেকে বিপদ আপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ামা আল্লাহম আল্লাহ ইউজ আহম আল্লাহময়াসুদ্দিন আনিল মসজিদুল হারাম হারাম তারা মসজিদে হারামে যেতে বাধা দেয় মক্কায় যখন নবী করিম সাল্লিসম ছিলেন দুর্বল অসহায় অবস্থায় প্রথম যুগে তখন গোপনে এবাদত বন্দি করতেন সলাৎ আদায় করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে কা আশেপাশে মসজিদে হারামে নবী সাহাশ্লামকে সাহাবাই কেরামদেরকে শান্তির সাথে তারা নামাজ আদায় করতে দিত না আর হদাইবিহার সন্ধ্যের সময় নবী সাহা যখন উমরার উদ্দেশ্যে বেতল্লার তোয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনও বাধা সৃষ্টি করেছিল এই সমস্ত দেখি আল্লাপাক ইশারা করে বলছেন যে তারা মসজিদে হারামে যেতে মমিনদেরকে বাধা দেয় অমাকানু আউলিয়া এরা এই মসজিদে হারামের কখনো মতো অল্লি হতে পারে না এরা সব অযোগ্য আর এই কাফের মুশ্রিকরা পুত্তলিকরা মসজিদে হারামের আশেপাশে যে তাদের উপাসনা করে তাদের এবাদতবন্দি করে তাদের এবাদতবন্দি হচ্ছে অমাকান্দাল বেত বেইতুল্লার নিকটে তাদের সলাৎ হচ্ছে তাদের সলাৎ সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির সলাৎ নয় ইকা ওয়া তাস্তা তালি বাজানো মোকান মানে তালি বাজানো ও তাস্তিয়া এবং শীষ দেয়া তারা শীষ মারে আর নাহলে তালি বাজায় আর এটা কি ধর্মকর্ম মনে করে এই রকম এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির মধ্যে বিদাতপন্থী আছে যারা ঢোল তাবলা বাজানো এবং তালি বাজানো আর এইভাবে নাচ গান এইগুলিকে যারা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় আর মনে করে যে এটি হচ্ছে আল্লাহ আল্লাপাকের নৈকট্য লাভের উপায় এটি হচ্ছে কাফের মুশ্রেক পত্তলিকদের চরিত্র আল্লাহ পাক বলছেন ফাজুকুল আজাবাকুম তাকফরুন তোমরা যে কুফুরি করেছ তার বিনিময়ে আশাদন আজাবের গ্রহণ করতে থাকো মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ইন্নআল্লা জিনা কাফর ফেকুন আমলমিয়াসুদ্দান সাবির ইল্লাহ নিশ্চয়ই যারা কুফরি করেছে ইউন ফেকুন আমু আলহ ইয়া সুদ্দানসাবাহ তারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ রাস্তায় বাধা দানের উদ্দেশ্যে ধন সম্পদ ব্যয় ভালো কাজের ক্ষেত্রে করে না হাসাউন ফেকুন সুতরাং তারা শীঘ্রই ধন সম্পদকে নষ্ট করবে ব্যয়ও করবে তোমা তাকুন আলিম হাসরাতান অতপর ধন সম্পদ ব্যয় করা তাদের জন্য আক্ষেপের কারণ হবে যারা বাতিল খারাপ জায়গায় পাপের কাজে শিরকুফুরির কাজে এই রকমই গান বাজনার কাজে নংরা ছায়া ছবির কাজে ধন সম্পদ ব্যয় করে ভোগ কাজে ধন সম্পদ ব্যয় করে তারা আক্ষেপ করতে হয় তাদেরকে পরবর্তীতে সোম্মতা কোন আলহিম হাসরা অতপর তাদের আক্ষেপের কারণ হবে এই ধন সম্পদ ব্যয় করা সোম্মাই গুলা তাতে তাতেই যথেষ্ট নয় তারপরে তারা পরাজিত হবে পল্লাদিনে কাফারু ইলা জাহান্নামাই হুশারুন আর এই কাফেররা জাহান্নামে তাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন আল্লাহফাক রব্বুল আলমিন এখানে ওই সব লোকের কথা বলেছেন বিশেষ করে মক্কার মুশরেক যারা এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা ধন সম্পদ নিয়ে সামদেশ থেকে নিরাপদে ফিরে চলে আসলো নবী সাল্লাসাল সাহাবাইকে আমরা সেগুলিকে তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন না তখন এই ধন সম্পদ মক্কা পৌঁছার পরে সেখানকার বেশ কিছু নেতারা বললো যে এক কাজ করা হোক এই যে ধন সম্পদ আছে এটা আমরা ব্যক্তি স্বার্থে লাগাব না এই ধন সম্পদকে আমরা রেখে দিই আর এই ধন সম্পদকে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে সমূলে বিনাশ করার জন্য এ মুসলিমদেরকে মুছে দেওয়ার জন্য আমরা ব্যয় করব এইরকম আল্লাহর শত্রু আল্লা দিনের শত্রু আল্লাহর নেক মমিনাতের শত্রু যারা ইসলামের ক্ষতি করার জন্য ধন সম্পদ ব্যয় করে কিয়ামত পর্যন্ত যারা এরকম আসতে থাকবে তাদের সম্পর্কে এই আয়াতপুর যজ্জু আল্লাহ পাপ বলছেন যে তারা ধন সম্পদ ব্যয় করবে এবং তার উপর তাদেরকে আফসুস ও আক্ষেপও করতে হবে এবং তারা শেষ পরিণাম পরাজিত হবে আল্লাহাপ প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর সত্য দিন পৌঁছে দিবেন কিয়ামতে পড়বে এবং শেষ পরিণামে জাহান নামে তাদেরকে একত্রিত করা হবে আল্লাহ পাকিজ আল্লাহুল আল্লাহ পাক চান যে নংরা কে পাক পবিত্র থেকে আলাদা করে দিবেন যে কে নংরা কোন কাজগুলি নোংরা কাজ এবং ব্যক্তি নংরা যেগুলি আহ আল্লাহ পাক পাক পবিত্র ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করে দিবেন। ওয়াজ আল আল হাবিস আলা আদাহ আল্লাহবাজ এবং নংরা বস্তুগুলিকে নোংরা ব্যক্তিদেরকে কাফের যাদের অন্তর নাপাক। এই এইরকম যারা পাপিষ্ট যাদের জীবন নাপাক। পাকিষ্ট সমাজ যে সমাজকে তারা নাপাক করে দিয়েছে পাপ দিয়ে গুণা দিয়ে এদেরকে আল্লাহাক রবুল্লা আলমিন একে অপরের ওপর করবেন ফায়ার কুমাহু জামিয়ান এবং সেগুলিকে স্তুপিকৃত করবেন ফয়াজ আল্লাহফি জাহান্নাম এবং সেগুলিকে আল্লাহাক জাহান্নামে নিক্ষেপ করবেন উল্লাইকুল খা সেরুন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মহান আল্লাহ এরশাদ করেছেন কুল্ল ই বলে তারা বিরত হয়ে যায় তাদের এই দুষ্টামি ছেড়ে দেয় তাদের এই বাড়াবাড়ি ছেড়ে দেয় ইউফারু মাকাদ সালাফ যা অতীত হয়েছে তা মাফ করে দেওয়া হবে নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে আল ইসলাম ইয়াহ কাবলা ইসলাম তার অতীতের যে গুনাগুলি রয়েছে সবগুলিকে ধ্বংস করে দেয় প্রাচীন নীতিমালা রয়েছে যারাই পাপের দিকে ফিরে এসছে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহাক বলছেন ওয়াকা তেল তা কুণা ফিতনা তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে ফিতনা নির্মূল না হয়ে যায় আর এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা সিরকের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফুরির ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহ পরকালকে অস্বীকার করার ফিতনা সবচাইতে বড় ফিতনা হচ্ছে যারা আল্লাহর বান্দা পাকের দিকে আসতে চায় আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চায় তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা বাতিল মতবাদের দিকে সুতরাং এই বাতিল যতদিন মাথা চাড়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো আল্লাপাকের আদেশ ওই একদিন কুল্ল হুলিল্লা এবং এই দিন একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ যেন নিঃসুনির্দিষ্ট হয়ে যায় ফাইন ইন তারা যদি বিরত হয়ে যায় ফাইনাল আল্লাহ আলাসির যা তারা করছে সে সম্পর্কে আল্লাহ সব কিছুই দেখছেন ফাইন তাওয়াল্লাহ তারা যদি ফিরে যায় ফা আল্লাহ জেনে রাখো আন্নাল্লাহ মাউলাহুম আল্লাহ হে মমিন হে নবী সাল্লাহ তোমাদের তিনি অভিভাবক নেমাল মাউল্লাহ এবং তিনি সর্বোত্তম অভিভাবক অনে মান্নির এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী এই আয়াতে আয়াত নম্বর একচল্লিশ এতে গণিমাতের ধন সম্পদ অর্থাৎ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যেসব ধন সম্পদ হাসিল হয় ধন সম্পদের ভাগের কথা বর্ণনা করেছেন জেনে রাখো হে মমিন মুসলিমরা আন্নামা গানিম তুমিন সঈন যে কোনো ধন তোমরা যুদ্ধের ময়দান থেকে হাসিল করবে ফা আন্না আলিল্লাহ তাতে আল্লাহ পাখের জন্য পাঁচ ভাগের এক ভাগ রয়েছে ওয়াল রসুল এবং রাসুল সাল্লাহ ইসালামের জন্য রয়েছে আল্লাহর নাম এখানে বরকতের জন্য না হয়েছে এবং আল্লাহ ফাকরবুল্লাম যেহেতু সব কিছুর মালিক সেই জন্য বলা হয়েছে কিন্তু আল্লাহ ফাকরববুল্লামের জন্য আলাদা পৃথক কোনো ভাগ নেই বরং এই ভাগ হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ ইসালামের জন্য এবং নবী করিম সাল্লাহ ইসলাম যে এই ভাগ পাঁচ ভাগের এক ভাগ এই ধন সম্পদ থেকে রাখবেন সেটা আল্লাহ পাক তার জন্য হালাল করেছিলেন তার জন্য যেহেতু সাদকা জাকাতের পয়সা এই এইরকম দানের পয়সা আল্লাপাক হারাম করেছিলেন সেই জন্য আল্লাপাক গনিমাতের ধন সম্পদ দিয়ে তাকে রিজিক দান করেছিলেন যেমন নবী করিম সাল্লাহ ইসলামের সহি হাদিস রয়েছে এই ধনও তিনি করতেন কি ওয়ালসুম আর দুদুন আলি আর এই পাঁচ ভাগের এক ভাগ যেটা রাখলাম সেটাও তোমাদের কি আমি ফিরিয়ে দিয়ে দেবো যে সমাজে গরিব দরিদ্র মিসকিনরা রয়েছে অসহায় রয়েছে তাদের মাঝে আমি ব্যয় করব আল্লাহ রাস্তায় ব্যয় করব ওয়ালিজেল করব এবং আরেক ভাগ হচ্ছে নবী করিম স্বজনদের জন্য আর তৃতীয় ভাগ হচ্ছে পাঁচ ভাগ করে ইয়তিম ওয়ানাথ ছেলে মেয়েদের জন্য ওয়ালমা চতুর্থ ভাগ হচ্ছে যারা দরিদ্র মিসকিন অভাবী তাদের জন্য পবনিস সাবির আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মোসাফির পথিক এবং রাস্তা আর খরচ কাছে নেই নিজ গৃহ পর্যন্ত পৌঁছার তাদের জন্য রয়েছে ইনকুন্তুম আমান তুমি বিল্লাক তোমরা যদি আল্লাহর প্রতি মাননি আসো আলা আবদেনা ইয়াল ফুরকান তাকাল জামান আর যা আমি নাজেল করেছি আমার বান্দার উপর কোরআন করিমাল ফুরকান হক বাতিল মাঝে পার্থক্যের দিন অর্থাৎ ভদরের যুদ্ধের দিন ইয়মাল তাকাল জামান যেই দিন দুইটি দল মুখোমুখি হয়েছিল কাফের দল এবং নভি করিম সাল্লা সাহাবাহামের দল মুখোমুখি হয়েছিল সেই দিল যা আমি নাজেল করেছি অর্থাৎ রাখো পল্লা আল্লাহ কাদির আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতা আল্লাহাক বলছেন স্মরণ করু যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিল সাহাবাই কেরামগঞ্জ উপত্যকার নিকট প্রান্তে ছিলেন বদরের ওহম বিল ওদুয়াতিল কুসুয়া আর এই কাফেররা তারা এই উপত্যকার দূরের প্রান্তে ছিল ওর্রাকু আসফালা মিনকুম আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা ছিল এই সাভারিরা ওরা তোমাদের নিম্ন ভূমিতে ছিল সেখান থেকে তোমাদের থেকে বেঁচে চলে গেছে মক্কাই বলাও তাওয়া একদম তোমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে যুদ্ধের জন্য লাফতালাফতুম ফিল্মিয়া তবুও তোমরা এই সিদ্ধান্ত সম্পর্কে মতভেদ করতে কারণ সাহাব এখানে ওরা দুই দল ছিলেন একদল যুদ্ধে প্রস্তুত ছিলেন আরো দল বলছিলেন যে না আমরা তো যুদ্ধ করার মতো ওই এমন একটি আলমিনা করে দিতে চান যেটি পূর্বে থেকে নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তকদিরে লিয়াহ লেখা মান হালাক আমা যাতে যেই ব্যক্তি ধ্বংস হবে সে সুস্পষ্ট নিদর্শন পেয়ে ধ্বংস হোক ওয়াইয়াহা মান হাইয়া আমা আর যেই ব্যক্তি বেঁচে থাকবে পৃথিবীতে সেও স্পষ্ট যে নেই ধ্বংস হোক যে কোনটি সত্য পথ আল্লাপাক এই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিতে চেয়েছেন বদরযুদ্ধের মাধ্যমে সেজন আল্লাহাক ফুর কান বলেছেন ওয়াইন আল্লাহামিউন আলিম এবং আল্লাহাক রব্বুল আলমী সব কিছু শোনেন আর সব কিছুই জানেন আল্লাহাক আমাদেরকে কোরআনই জীবনযাপনে যেন তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আইনের বাস্তবায়নে যেন তৌফিক দান করেন আল্লাপাক আমাদেরকে পাঁচ হত্য নমাজ কয়েম করা যেন তৌফিক দান করেন সুবাহান রব্বেকার রব্বুল আলমিন